আনাসর হতে বর্ণিত যে নাবি সাল্লু আলাম মদিনাতে জোহরের সালাত চার রাকাত আদায় করেন এবং জুল হুলাইফাতে পৌঁছে দু রাকাত আসর সালাত আদায় করেন আমি তাদের হাজ ও উমরা উভয়টির তালবিয়া জোরে পাঠ করতে শুনেছি